रास्त करेंसी भाषा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 السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل إليك وما انزل من قبلك সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দু পবিত্র কোরআনে বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং বিজ্ঞান বিষয়ক নির্দেশনা সম্বলিত আল্লাহ সুবাহান হুয়া তালার যে সমস্ত বাণী মানব জাতির হৃদায়তের জন্য নাজিল করেছেন বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক আলোচনা আপনাদেরকে এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইতিপূর্বে আমরা সোরা আল বাঁারার প্রথম দু তিনটি আয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা তার ওই ধারাবাহিকতায় আজকে যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি তদাবাত করেছি তার উপরে ইনশাল্লাহ আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লা সুবাহান ওয়াতা তার কালাম তার কোরআন মজিদকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এক আলোকবর্তিকা এক হদায়তের নিদর্শন হিসাবে এক হিদায়তের বাণী হিসাবে আল্লা সুবাহান ওয়া তালা মানুষের কাছে এটি প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন সকল জ্ঞান সকল বিজ্ঞান এবং সকল সমস্যার সমাধান তো আল্লা সুবাহান ওয়া তালা এই আয়াতগুলোর ভিতরে বিশেষ করে মানুষের মধ্যে যে কয়েক প্রকারের মানুষ আছে তার মধ্যে যারা সহজ সরল এবং বিশ্বাসী এই শ্রেণীর মানুষের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তাদেরকে আল্লাহ রবুল আলমিন সফলকাম এবং দুনিয়ার জীবনে সার্থক পরকালের জীবনেও তারাই হবে নাজাদ প্রাপ্ত আল্লাহ সুবাহন তাল্লার সন্তুষ্টির ছায়াতলে আশ্রয়প্রাপ্ত সম্মানিত ব্যক্তি তো এই ব্যক্তিদের পরিচয় হচ্ছে পবিত্র কোরআনের ভিতরে তারা হচ্ছে মুতাকিন মুতাকিণদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তারা গায়েবের উপরে বিশ্বাস করে যেসব বিষয় তাদের কাছে অনুপস্থিত অথবা অদেখাবস্তু এগুলোকে তারা সহজভাবে বিশ্বাস করে এবং সেই সাথে তারা নামাজ বা কায়েম করে এবং আল্লা সুবাহান ওয়া তালা তাদেরকে যেসব জীবিকা দান করেছেন এই জীবিকা থেকেও তারা দান করে এবং সেগুলো তারা খরচ করে এবং তাদের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লা ইউমিনা উন জিলা ইলাইকা ওয়ামা উন জিলা মিন কাবলিক ওয়াবিল আর এসব লোক বিশ্বাস স্থাপন করে যা বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে তো রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে সেটি হলো আলকর আন অর্থাৎ মুত্তাকিরা কোরআনের সকল বিষয়গুলোকে যাবতীয় এর তথ্যগুলোকে বিনা বাক্যে এবং যেগুলোকে বলা যায় যে কোনো প্রকারের সেই সন্দেহ অথবা কোনো প্রকারের যুক্তিতর্কের মানদণ্ডে বিশ্লেষণ না করে তারা সরাসরি কোরআনের কথাগুলোকে বিশ্বাস করে যেখানে পরকালের কথা বলা হয়েছে তারা পরকালকে বিশ্বাস করে যেখানে আল্লা সুবাহানা তাদেরকে মহাবিশ্বের রহস্যময় বিষয়গুলো উন্মোচিত করেছেন সেগুলোকে তারা সহজভাবে বিশ্বাস করে তারা বিশ্বাস করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপরে অবতীর্ণ এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াত প্রতিটি নির্দেশনা প্রতিটি হুকুম এবং আহকামকে তারা সহজভাবে বিশ্বাস করে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে তাদের আরও একটি দৃঢ় বিশ্বাস আছে সেটি হলো কোরআনের আগে আল্লাহ সুহানুয়া তালা পৃথিবীতে আরও বহু সংখ্যক দিনী গ্রন্থ ধর্মীয় গ্রন্থ সেই বিভিন্ন ধর্মের সাথে যেগুলো সংশ্লিষ্ট আল্লা সুবাহআলা এগুলো নাজিল করেছেন যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে হজরত আলীসা আলহি সালাতলামের উপরে অবতীর্ণ কিতাব যাকে ইনজেল বলা হয়েছে হজরত মৌসা আলহি সালাতলামের উপরে অবতীর্ণ কিতাব যাকে তাওরাত বলা হয়েছে হজরত দাউদ আলহি কে যে কিতাব দেওয়া হয়েছিল যার নাম জবর এবং ইব্রাহিম আলহি সালাতামের কাছে খণ্ড খণ্ড সহিফা আকারে যা নাজিল করা হয়েছিল তারা এই কথাগুলোর উপরে বিশ্বাস করে এই বিশ্বাসীদের সম্পর্কে আল্লা সুবাহান ওয়া তালা আমাদের এই পরবর্তী আয়াতে যে ঘোষণাটি দিয়েছেন আমাদের বিজ্ঞানের দৃষ্টিতে এই আয়াতটি নিয়েই হবে আলোচনা আর সেটি হচ্ছে উলাইকা আলা উলাইকা হুমুল আল্লাহামু মুফলিহন এইসব লোকেরাই আল্লা সুবাহানার পক্ষ থেকে হেদায়ত লাভ করবে এবং আল্লাহ সুবাহ তাদের জন্যই সফলতার ঘোষণা দান করেছেন এই আয়াতটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে উৎসাহ প্রেরণা সৎকর্মে চালিত করার ক্ষেত্রে একটি চমৎকার সুসংবাদ এবং একটি প্রেশনা যে প্রেষণার মাধ্যমে একজন মানুষকে একজন ইমানদারকে পুরস্কৃত করা হয় তাকে তার কাজের ব্যাপারে আগ্রহ সৃষ্টি করে দেওয়া হয় এবং তার কাজের ভিতরে একটি লক্ষ্যে পৌঁছার জন্য তাকে চালিত করা হয় আমরা জানি বর্তমান সাইকোলজি তথা মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেশনা প্রেষণার ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশান মোটিভেশন আর বাংলা খুব কাছাকাছি শব্দ হচ্ছে প্রেরণা উদ্ভুদ্ধকরণ উৎসাহিত করণ কাউকে চালিত করণ আরবিতে এটিকে বলা হয় আলহাত্তু অথবা আত্মার গিব কোনো বিষয়ে কারো ভিতরে আগ্রহ তৈরি করে দেওয়া এই যে প্রেশনা বিষয়টি এটি এক দিক থেকে এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মানুষকে কোনো সফলতা অথবা তার কোনো অর্জনের জন্য তার ভিতরের যে অফুরন্ত সম্ভাবনাময় শক্তি লুকিয়ে থাকে এই শক্তিটাকে যদি জাগিয়ে দেওয়া যায় এবং তাকে যদি তার লোককে সঠিকভাবে পরিচালিত করা যায় তাহলে সেই লোকটির ভিতরে এমন একটি মানসিকতা এমন একটি চালিকা শক্তি তৈরি হয় যে সে যতক্ষণ পর্যন্ত তার অভিষ্ট লক্ষ্যে না বসে ততক্ষণ পর্যন্ত সচেষ্ট এবং সক্রিয় থাকে মোমেনের জীবনে ইমানদারের জীবনে সবচাইতে বড় যে প্রচেষ্টা সেটি হল আল্লা সুবাহানুয়া তালার সন্তুষ্টি অর্জন এবং আল্লা সুবাহানু তাল সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ রব আলমিন কর্তৃক ঘোষিত যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাতুল ফিরদাউস এবং পরকালের সফলতা এটি হচ্ছে একজন মোমেন জীবনের অভিষ্ট লক্ষ্য সেজন্য মুমেনকে উদ্বুদ্ধ করা হয়েছে যে তুমি আল্লাহ আল্লা সুবাহালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাও একজন পাপাচারে লিপ্ত অথবা একজন গুণাগার ব্যক্তিকেও আল্লাহ রবুল আলমিন এইভাবেই উৎসাহিত এবং উদ্বুদ্ধ করেছেন যেটি বর্তমান সময়ে বিশেষ করে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে মানুষকে জড়িত করা মানুষকে উদ্বুদ্ধ করা অথবা যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য তাকে চালিত করার জন্য সাইকোলজির তথা মনোবিজ্ঞানের এই উপাদানটিকে এই টার্মটিকে গ্রহণ করা হয় যাকে সহজ সরল ভাষায় বাংলায় বলা হয় প্রেষণা প্রেষণাকে সাধারণত বলা হয় কোনো একটি লক্ষ্যে পৌঁছার জন্য তার ভিতরে একটি চাহিদা তৈরি করে দেওয়া তার ভিতরে একটি আকাঙ্ক্ষা জাগ্রত করে দেওয়া মানুষের ভিতরে এই চাহিদাটি প্রতি মুহূর্তে প্রতি রূপে নতুন নতুন করে সৃষ্টি হচ্ছে এই চাহিদার জন্যই মানুষ তার জীবনকে পরিচালিত করছে কাজকর্ম করে যাচ্ছে এবং সে সামনের দিকে তার জীবনকে পরিচালিত করছে যার ভিতরে কোনো চাহিদা নাই যার ভিতরে কোনো আবেদন নাই যার কোনো লক্ষ্য নাই এই লক্ষ্যহীন চাহিদাহীন মানুষ যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন তার ভিতর থেকে হতাশা বেরিয়ে আসে আমরা এই আয়াতটির ভিতরে যে গুরুত্বপূর্ণ আবেদনটি আমরা দেখছি আল্লা সুবাহ মোমেনদের এই চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করার পর মুতাক্ষিদের বৈশিষ্ট্য বর্ণনা করার পর যে তারা গাইবের উপরে বিশ্বাস স্থাপন করবে তারা নিয়মিত সালাত আদায় করবে তারা তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে তারা ব্যয় করবে এবং তারা এই কোরআনের উপরে পরিপূর্ণরূপে বিশ্বাসী শুধু তাই নয় তারা কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব এসেছিল সেই কিতাবগুলোর উপরেও বিশ্বাসী এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের জন্য আল্লা সুবাহানওয়া তালা একটা চমৎকার সুসংবাদ জ্ঞাপন করেছেন এই সুসংবাদটি হচ্ছে যে এই কাজগুলো সম্পাদনকারী রাই সফল কাম হবে এই কাজগুলো সম্পাদনকারীরা এই বিষয়গুলো যাদের ভিতরে চলমান থাকবে যারা এই বিষয়গুলোকে অনুশীলন করবে আল্লাহ সুবাহনতালা তাদেরকেই হেদায়েত দান করবেন এই যে সুসংবাদটা এই যে তাদেরকে তাদের কাজের যে এই যে মর্যাদা প্রদান করা এবং তাদেরকে যে উৎসাহিত করণ এতে একজন মুমিনের ভিতরে একটা প্রচণ্ড রকমের আগ্রহ এবং তাকে এমনভাবে সেই জান্নাত লাভের জন্য চালিত করে যেভাবে একজন মানুষকে তার অভিষ্ট লক্ষ্যে পরিচালিত করার জন্য উৎসাহ এবং উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে চালিত করা হয় তা আমরা এখানে যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটা হলো যে একজন মানুষকে সৎ কাজের দিকে কিভাবে একটি ছোট্ট বাণী অনুপ্রাণিত করতে পারে উৎসাহিত করতে পারে আমরা কোরআনুল করিমের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে আমরা এই বৈশিষ্ট্যটি দেখেছি যে আল্লাহ সুবাহানো তালা তার বান্দাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কি করেছেন উৎসাহিত করেছেন তাদেরকে চালিত করেছেন পবিত্র কোরআনের প্রায় বহুসংখ্যক বলতে গেলে অধিকাংশ আয়াতের ভিতরেই এইভাবে আল্লাহরবুল আলমিন তার বান্দাকে যেন তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কোনো হতাশা নয় কোনো ব্যর্থতা নয় নিরাশা নয় বরং হতাশার একেবারে দ্বার প্রান্তে পৌঁছেও মানুষকে যে সামনে এগিয়ে যাওয়া তাকে উদ্বুদ্ধকরণ চালিত করণ এটা কোরআনের একটি অনন্য বৈশিষ্ট্য আল্লা সুবাহন ও তালা পবিত্র কোরআনের সুরায় দোহার ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন ও দোহা আল্লাজাস মা ওয়াদা আকা রুকা কলা আল্লাহ তোমাকে পরিত্যাগ করেননি অথবা তোমাকে ভুলে যাননি তোমার বর্তমানের অবস্থার চাইতে তোমার ভবিষ্যতের অবস্থা হবে এগিয়ে যাও। কঠিন বাস্তবতার মধ্যে যখন কোনো মানুষ পড়ে যায় যখন সে ভেঙ্গে পড়ে অথচ এই অবস্থাতেও আল্লাহ সুবাহ তাকে অনুপ্রাণিত করেন তাকে উদ্বুদ্ধ করেন তাকে কিভাবে চালিত করেন যে ইন্না মা আল অসরে যে কোনো কঠিন পরিস্থিতি তোমার সামনে আসুক না কেন যে কথাটি বলা হয় যে মেঘ দেখে তুই করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে ম্যাঘ যত কালো এবং গভীরই হোক না কেন এই ম্যাঘ কেটে এক সময় আকাশে সূর্য উঠবে রাত যতই লম্বা হোক এই রাতের আধার কেটে পূর্ব গগনে আলোর উজ্জ্বলতা নিয়ে সূর্য উদিত হবেই হবে এই ধরনের একটি মানুষকে এই যে তার কর্মময় জীবনে এগিয়ে দেওয়ার যে একটা সেই উদাহরণ এর জন্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যা আল্লাহ সুবাহ নাজিল করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আবার এই আলোচনায় ফিরে আসব আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে novide kahi Pratirovibar Singdashatt ae pin onder папuna samperchar Shokal Aagar Otae just bangla acceptable Peace TV bangla I am your life The land of Islam Used to be used to be here with Mohammad Ahshim Madani How many thousands of lives have changed ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ কোরআন সম্পর্কে আমি আপনাদের সামনে যে বিষয়টিকে এই মুহূর্তে আমি উপস্থাপন করছিলাম সেটি হচ্ছে যে কোরআনের উৎসাহ ও দায়ক আয়াত যে আয়াতের তার একটি আমরা এখানে পেয়েছি যে উলা আলা হুদামের রববিহীমা হুম সফলতা জীবনের সার্থকতা অথবা জীবনের বিজয় অথবা জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সফল ব্যক্তি কারা হবে যাদের ভিতরে এই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে সুতরাং এই সুসংবাদটি এই শ্রেণীটির বৈশিষ্ট্য আলোচনার সাথে সাথে যখন আলোচিত হয়েছে তখন এর শ্রোতা অথবা এর আলোচক মণ্ডলী অথবা এই আয়াতটির তেলাওয়াতকারীর ভিতরে ঠিক এই ধরনের সফলতা অর্জন করার একটা আগ্রহ একটা প্রচেষ্টা একটা ইচ্ছা শক্তি তার ভিতরে জাগ্রত হয়ে যায় মানুষের ভিতরে আল্লা সুবাহান ওয়া তালা যে অফুরন্ত শক্তির ভান্ডার দান করেছেন এই শক্তিটিকে যদি তাকে জাগিয়ে দেওয়া যায় যদি তাকে অনুপ্রাণিত করা যায় যদি তাকে সঠিকভাবে চালিত করা যায় তাহলে এই মানুষটিকে দিয়ে জগতের অনেক কল্যাণকর অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করিয়ে নেওয়া সম্ভব হয় আল্লাহ সাহানু তালা এভাবে এই পবিত্র কোরআনের অন্যত্র মানুষকে যে উৎসাহিত করেছেন তার দুই একটি আয়াত এবং দৃষ্টান্ত উপস্থাপন করা যায় যেমন আল্লা সুবাহ এক জায়গায় বলেছেন যা চেষ্টা করে মানুষ যদি পরিশ্রম করে তাহলে সেই পরিশ্রমের বিনিময়ে তার পুরস্কার সে প্রাপ্ত হয় এভাবে বলা হচ্ছে যে মানুষের চেষ্টা ও প্রচেষ্টার বাইরে আল্লাহ সুবাহ কিছু রাখেননি তার মানে কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায় অথবা শিক্ষা অর্জন করে উচ্চতর জ্ঞান লাভ করতে চায় দুনিয়ার জীবনে যদি সে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে চায় ইমান ও আমলের দ্বারা দুনিয়ার জীবনে কামিয়াবি এবং পরকালের জীবনে যদি সে জান্নাত লাভ করতে চায় যেভাবে এখানে জান্নাতের তথা সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলো যদি তাদের ভিতরে আসে তাহলে দেখা যাবে যে তাদের ভিতরে একটা সুন্দর সুশৃঙ্খল একটা সফলতার দ্বার উন্মোচিত হয় আল্লা সুহানো তালা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে এই ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ রসুলের এই আগ্রহ এবং আপনি আপনার নিজের জীবনটিকে একবার চিন্তা করে দেখুন যে আপনি তো হেদায়তের অন্বেষণে আপনি তো লাভের জন্য আপনি তো এই হেদায়তের আলোকবর্তিকা প্রাপ্তির জন্য আপনি ঘুরে ঘুরে ফিরছিলেন আপনি এই হেদায়েতকে অনুসন্ধান করে বেড়াচ্ছিলেন তো আমি আল্লাহ রবুল আলমিন আপনাকে হেদায়েত দান করে আপনাকে এই হেদায়তের আলো হেদায়েতের দায়িত্ব প্রদান করে আপনার জীবনকে আমি সাফল্যমণ্ডিত করে তুলেছি আবার আরেক আয়াতে বলছেন যে বাবা যাদা আলানা আপনি এক সময় অভাবগ্রস্ত ছিলেন আপনার সম্পদ অথবা আপনার সহচর্য অথবা আপনার আত্মার যে জগত, হৃদয়ের জগৎ একসময় হাহাকার করেছিল যে সৃষ্টিকর্তার সন্ধানে আপনার আত্মা যখন বেকুল ছিল এই আত্মার পরিতৃপ্তির যে খোরাক এটি আপনি তখন পাচ্ছিলেন না তো আল্লাহ সুবাহ তাকে এইভাবেই উদ্বুদ্ধ এবং উৎসাহিত করেছেন আলাম নাস আল্লা কাসরাক হে নবী আমি কি আপনার জন্য আপনার বক্ষকে উন্মোচিত করে দেইনি। এটিও একটি উৎসাহ এবং প্রেরণাদায়ক আয়াত আলাম নশ্রাহা সদরাক আনকা আর আপনার পিঠ থেকে যে আপনার উপর থেকে যে বোঝা ছিল আমি আল্লাহরবুল আলমিন কি তা সরিয়ে দেই নেই আর এই সুরার ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহিসাল্লামকে যে সাহস যে উৎসাহ যে প্রেরণা জুগিয়েছেন এখানে কঠিনতা সেই কষ্টের পরে আল্লাহ পাক মানুষকে সহজ সরল এবং তার জন্য সমাধান যে আল্লাহ সুবাহ তৈরি করে রেখেছেন এই বিষয়টার উপরে আল্লাহ রব আল এখানে সুস্পষ্ট করে তাকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করেছেন তা আমরা এই আয়ারটিতে মোমেনদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করছি এটি আমরা এখানে বিশেষ করে বিজ্ঞানময় আলোচনার ক্ষেত্রে মনোবিজ্ঞান তথা সাইকোলজির যে গুরুত্বপূর্ণ বিষয়টি চালিত করণ উদ্বুদ্ধকরণ অনুপ্রাণিত তাকে হতাশাগ্রস্ত না করা আল্লা রাহমত থেকে হতাশ হয়ে যেও না তার মানে জীবনের যে প্রান্তে তুমি পৌঁছেছ যদি তোমার উপরে কোনো বিপর্যয় এসে থাকে যদি তুমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকো জীবনে সংসার পরিচালনা করতে গিয়ে তোমার উপরে যদি কোনো বাধা বিপত্তি অথবা কোন নির্মাততা করুণা এবং দয়ার অপেক্ষা করো আল্লাহবাক পবিত্র কোরআনে অন্যত্র যেভাবে বলেছেন যে আল্লাহ সুবাহর কাছে যে কোনো পরিস্থিতিতে তোমার জীবনের যে কোনো কঠিন অবস্থাতে ধৈর্য হারা হয়ে যেও না এটি কোরআনের একটি অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক শিক্ষা ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে গেল প্রচন্ড বিপর্যয়ের মুখেও কোরআন তার পাশে দাঁড়িয়ে যেন এক প্রশান্তিময় বাণী উচ্চারণ করে বলছে লা তু মির রাহমাতিল্লাহ কখনো এই সব অবস্থায় তুমি আল্লাহর রাহমত থেকে হতাশ হয়ে যেও না মানুষের জীবনে রোগ আছে বেধি আসে কষ্ট আছে মানুষের জীবনে পাওয়া না পাওয়া হারানোর বেদনা আছে সুখ দুঃখ আনন্দ বেদনা এই সব কিছু নিয়ে মানুষের জীবন গঠিত হয় আর এই জীবনের চলমান গতিপথে যে বাণীটি একজন মানুষকে অনুপ্রাণিত করে প্রেশনা যোগায় যাকে এগিয়ে দেয় তার ভিতরের আত্মশক্তিকে জাগিয়ে দেয় সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন আল করিম যা বিশ্ব স্রষ্টা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে যে বিষয়টি দেখছি যে এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্যগুলো আল্লাপাক প্রথমে তাদের আলোচনা করলেন এই বৈশিষ্ট্যগুলো যখন একজন মানুষের ভিতরে পাওয়া যাবে এবং সে যখন এই বৈশিষ্ট্যগুলো অনুশীলন করবে এবং এই চরিত্রে যখন নিজের চরিত্রটি গড়ে তুলবে এবং এই আদর্শে যখন সে অনুপ্রাণিত হয়ে আদর্শবান হবে তখনই তার জন্য আল্লাহর আলম থেকে যেন একটি চমৎকার এই যে জীবনে সফলতা অর্জন এখানে আল্লাহরবুল্লা আলমিনা এরা জান্নবাসী হবে অথবা এরা এদেরকে ক্ষমা করে দেওয়া হবে অথবা এরা সেই শান্তিময় সেই পরকালে অবস্থান করবে এই সরাসরি সুনির্দিষ্ট করে আল্লাহ আল্লাপা কোনো শব্দ এখানে বর্ণনা না করে বরং মুফলিহন সফল কাম ব্যক্তি হিসাবে তাদেরকে চিহ্নিত করেছেন মানব জীবনের সার্থকতা হচ্ছে যে আল্লা সুবাহানুআ তাল্লা তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মোতাবেক জীবনটিকে পরিচালিত করে এবং আল্লা সুবাহানুয়া তালার সন্তোষটিকে অর্জন করে যখন সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এটাই হয় আল্লাহর সবচাইতে বড় একজন আল্লাহর বান্দার সফলতার মুখ্যম উপায় তো এই উপায়টির জন্য তাকে কি করা হয়েছে আল্লাহ সুবাহানুয়া তালা তাকে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন উৎসাহিতকরণের যে দুটি রূপ একটি হচ্ছে তার অন্তকরণে আরেকটি হচ্ছে তার বাহ্যিক এটাকে বলা ইন্টারনাল মোটিভেশন এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশান সাইকোলজির ভাষায় অনেক সময় একটা মানুষের ভিতরে যে শক্তি লোকায়িত থাকে তাকে যদি বলা হয় তুমি একজন যুবক মানুষ অথচ তোমার দ্বারা এই ভালো কাজটি হবে না এটা তো আশা করা যায় না তোমাদের মতো যুবকেরাই তো সব সুন্দর সুন্দর ভালো কাজগুলো করে তখন এই ধরনের মাসাল এই ধরনের উপমা দিয়ে যখন একজন যুবককে বোঝানো হয় তখন তার ভিতরের যে লোকায়িত শক্তিটি এই শক্তিটি জেগে ওঠে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব বলা আবশ্যক সেটা হচ্ছে যে একজন মানুষের ভিতরে এই লুকায়িত শক্তির পরিমাণ কত আল্লা সুবাহ মানুষের ভিতরে আলাদা আলাদা ভাবে এক একটি মানুষের ভিতরে এক এক ধরনের যোগ্যতা এক এক ধরনের প্রতিভা এগুলো আল্লা সুবাহানুয়াত আল্লাহ দান করেছেন তো আমরা এ পর্যন্ত যে আয়াতটির উপরে আলোচনা করেছি তাতে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে আল্লাহ সুবাহানুয়া তালা তার বান্দাদেরকে সৎ কাজ সম্পাদন করার জন্য উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন তার প্রশংসা করেছেন আল্লা সুবাহ আদায় করে একজন কৃতজ্ঞ বান্দা হতে আল্লাহ বা কিভাবে বলেছেন তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো বিনিময়ে আমিও তোমাকে আমার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিব আবার তিনি এর পাশাপাশি তাদেরকে ভয় ভীতিও প্রদর্শন করেছেন যদি তোমরা অবাধ্যতা করো অথবা যদি তোমরা অস্বীকার করো তাহলে জেনে রাখো ইন্না আজাবি লাদ তো আল্লাহ সুবাহ এখানে মুমিনদেরকে সফলতার ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি মুমিনের জীবনের জন্য একটি প্রেরণা একটি উৎসাহ একটি উদ্দীপনা যে উদ্দীপনার মাধ্যমে তার ভিতরে সৎকর্ম সম্পাদনের আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে যেমন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম সাহাবায় কেরামদেরকে বিভিন্ন সৎকর্ম সম্পাদের জন্য উৎসাহিত করেছেন যেই কথার মধ্য দিয়ে তাদের ভিতরে আরো বেশি করে সৎকর্ম সম্পাদনের আগ্রহ তৈরি হয়েছে কোরআনের এই উৎসাহ ব্যঞ্জক আয়াতের দ্বারা আল্লাপাক আমাদের ভিতরে সৎ কাজ সম্পাদনের আগ্রহ সৃষ্টি করে দিন আমিন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার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 আমি আমাদের এই ধর্মের অন্যদের সমাধান আছে যেহেতু একটা জায়গা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় उिंग শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট আমল যতক্ষণ না আমল এত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় इारिशे जनप्रिय हो उठे देखूम मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतटदेश